السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلاها دياله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمعنا درشق بندو تريد دخاني بشي عمد الورشان دكتن شبايكي شادر شوبة جزاناتشي দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আলহ বিলো বয়ান জামা সুনাতের আকিদা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম এখানে এই অংশে আলোচনা করছিলেন পদভ্রষ্ট যারা তাদের আকিদা সম্পর্কে যে আকিদার সোর্সে যারা আকিদার সোর্স ঠিক করাতে যারা ভুলে গেছে পদ পথে চলেছে তারা কিভাবে আলাদা হয়ে গেল की भावे सही आकिदा सही आकिदा ग्रहण करते हैं कि भाव खराब आकिदा खराब हो जाए जिन उल्लेख कर आल्ला तला ज्ञान दिए कुरान सुन्ना यही मानुष्य आकिदार्ष्ट एर बो सोर्स क्या आकीदा नीते चाय कुरान और सुन्ना के जथेष मन ना कर सही आकिदा थके दूरे सर रखबे और से घुर खेदे थे আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে লম্বা যে কিভাবে দেখিয়েছি যারা এইভাবে পদভ্রস্ট আকিদায় ঘুরপাক খেয়েছে ঘুরপাক খেয়েছে তারা জীবন একটা অংশ নষ্ট করেছে চলে গেছে তারা পদভ্রস্ত হয়ে গেছে এদের মধ্যে ছিল যারা তথা তথাকথিত দার্শনিক নামে নিজেদেরকে পরিচিতি দিয়েছে বা মানুষ তাদেরকে দার্শনিক বলেছে হাকিম বলেছে হকামা বলেছে ফালেসুফ বলেছে ফালসাফি বলেছে এরা পদভ্রষ্ট হয়ে গেছে এদের মধ্যে আমরা দেখেছি এদের মধ্যে বিখ্যাত হচ্ছে যেমন তারা বাতিনি সিনা অনুরূপ ইবনুল ফারেদ তারপরে অনুরূপ ভাবে আলফাহ আবি এরা মুসলিম দার্শনিক নামে তারা খ্যাতি লাভ করেছে অথচ তারা গ্রহণ করেছিল তাদের উস্তাদ হিসাবে এরিস্টলকে অথবা প্লেটো কে অথবা সক্রেটিসকে গ্রহণ করেছিল তাদের তারা ওস্তাদ কখনো সুন্না এবং এবং সাহবায়িক রামকে তারা গ্রহণ করেনি তারা সাহবায়িক রামকে কখনো কখনো বলতো জমহুর অর্থাৎ বেশিরভাগ মানুষ মানে সাধারণ মানুষ তারা বিশেষ মানুষ নিজেদের বলে নিজের পরিস্থিতিতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত এই জাতীয় মানুষগুলো যখন দিনকে বিভিন্নভাবে এদিক সেদিক নিয়ে যাচ্ছিল তখন কিছু আলেম তারা চিন্তা করলো যে बल थे सहीद तमेजरा सहसी आवेग प्रब्रती मध्यम रजी इमाम, आ, इमाम आ, शाहरस्तानी अनुरूप बाब इमाम कजाली अनुरूप योजना चेष्टा कर सही आकदार दिखे मानसा जास्या हम ধীরে ধীরে আস্তে আস্তে আহুল কালাম তারাও ধীরে ধীরে ফলসাফা বা দার্শনিকদের বলয় ঢুকে যায় দার্শনিকদের বলয় থেকে তা পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি তাদের কিছু ওসুলকে গ্রহণ করে নেয়ার কারণে তাদের কিছু মতাদর্শ গ্রহণ করার কারণে এই মতাদর্শ ঠিক রাখতে গিয়ে অনেক সময় তারা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়েছে কোরআন সুননার নির্দেশনাকে ছেড়ে দিয়েছে এবং কোরআন এবং সুন্নাকে গ্রহণ করতে দ্বিডা করেছে এ জাতীয় লোকদের মধ্যে কেউ হয়েছে ময়তাজিলা কেউ হয়েছে আশায়ারা কেউ হয়েছে মাতুরি দিয়া এ তিন ভাগে হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ এর মাঝখানে ছিল সলফেস আলাহীন তারা কখনোই জাতীয় কোন কৃষিতে নিজেদেরকে ইনভলভ করেনি সঠিক পথে ছিল এদের মধ্যে ছিল আমাদের ইমামরা বিশেষ করে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম মালিক ইমাম শারফি ইমাম আহমদ ইব্রাহাম্বাল এমন এমন কি। আমাদের যারা ফকি ফেকের ইমাম ছিলেন তারাও এদের মধ্যে ছিলেন যারা কখনো এই জাতীয় কোনো ভুল মতাদর্শে নিজেদেরকে দীক্ষিত করেননি যেমন ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ ইবিন হাসান রহমতুল্লাহ আলাই অনুরূপভাবে অন্যান্য মহাদেসিনরা যেমন ইমাম বখারি মুসলিম আবুদাউদ তিরমিজি ইবন মাজানাসাই বা ইমাম তহাউ এরা কখনো। এই জাতীয় মতাদশে কখনো মতাদর্শ গ্রহণ করেননি আহুল কালামদের কোনো কিছু তারা গ্রহণ করেননি তারা বুঝছেন যে একবার যদি কোনো কেউ জাতীয় জায়গায় এই জাতীয় জিনিস ঢুকে যায় অর্থাৎ দার্শনিকদের পেটের ভিতরে ঢুকে যায় সেখান থেকে তারা সুস্থ হয়ে আর বেরিয়ে আসতে পারবে না কোনো কোনোভাবে কিছু নিয়ে খারাপ কিছু নিয়ে তারা বেরিয়ে আসবে যেমনি ভাবে সমস্ত আলেমগঞ্জ যাদের নাম বলেছি আমরা বিশেষ করে যেমন রাজি বা গাজালি বা শাহরাস্তানি এই যা আমাদের দেশে মানুষ অনেকেই বড় বড় আলেম হিসাবে জানে কিন্তু তারা আসলে দর্শনে তারা আলেম ছিল তারা কালাম শাস্ত্রবিদ আলেম ছিল কিন্তু একটি জিনিসে তাদের দৈন্যতায় সুস্পষ্ট সেটা হচ্ছে তারা কোরআন এবং সুননা ছিল তাদের সাহবাইক রামের যে আকিদা সেটা জানতে তাদের দৈন্যতা ছিল তারা জানতে পারেনি আজকে আমরা আজকের পর্বে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব আসলে কোরআন এবং সুননায় বাড়াবাড়ি করে বেশি আলোচনা করতে নিষেধ করা হয়েছে বেশি বেশি ঝগড়া করতে নিষেধ করা হয়েছে সারাদিন করতে থাকেন আপনি কোনদিন জায়গায় পৌঁছতে পারবেন না এই জন্য কোরআনের কারিম আল্লাহ তালা নিষেধ করেছেন এই জাতীয় জিদল করতে আবু ওমা আল বাহিলেন রসুল্লাহ সাল্লাম বলে जर के जल अतरिक्त झगड़ा झाँटी तर्क देर हेदायत हेदायत ध्वसा रसुल्लामी रसुल्लाम से उम्मत मध्य उत्तर समस्त उम्मत मध्य जत उम्मत चले गए ध्वस हार पिछन एक बड़ कारण होंगे बिना कारण तर्क कर बिना कारण तर्क करना हेदायत बर्कान তারা শুধু ঝগড়ার জন্য ঝগড়াটা জাতি এরা সঠিক পথে পৌঁছতে পারবে না দেখুন আপনি চিন্তা করেন ইসা আলাহাম আল্লাহর নবী ছিলেন ইসা আলাহ সাল্লাম আল্লাহর আল্লাহর প্রত্যাদেশ প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন এবং আল্লাহ তাল নির্দেশে তারা মানত এবং সাধারণভাবে বিশ্বাস করতে হলে কোন সমস্যা ছিল না কিন্তু তারা যেভাবে ইসা আলাহাম ঝগড়া করেছে যে ইসা আল্লাহ সাল্লাম লাহুদ কতটুকু নাসুদ কতটুকু অর্থাৎ আল্লাহর অংশ কতটুকু বন্দার অংশ কতটুকু তিনি আল্লা বন্দা ছিলেন কিনা আল্লাহ না বন্দা ছিলেন না তিনি আল্লাহর বেটা ছিলেন এই যে তিনি কি করবেন এই জাতীয় যখনই আসছে তা তিনি মরেননি তিনি তাকে অথবা তিনি তিনি মরেননি আমরাও বিশ্বাস করি তিনি তারা বলে যে তারা মরে আবার উঠে গেছেন কবর থেকে উঠে জীবিত হয়ে আবার গেছেন এটা আমরা বিশ্বাস করি না এই জাতীয় বাড়তি আলোচনা যা যেভাবে করে ইহুদ নাসারা ধ্বংস হয়ে গেছে তেমনিভাবে এই উন্মতের মধ্যে যারা এই জাতীয় আলোচনা করবে রসল্লা সাল্লাম তাদের ভার বলেছেন যে মা এরাই পদভস্ট হবে আশার দিল্নি বলেন তারা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তো এই ঘৃণীত কেন তারা বিনা কারণে ঝগড়া লিপ্ত হয়েছে কোরআন এবং সুন্দর মধ্যে ঝগড়া করতে হয় না কোরআন করিম আল্লাহ বলেছেন রসুল্লাহাম আলহামদুল্লাহ মেনে নিতে হবে এখানে ঝগড়া বিষয় না ঝগড়া কখন আসে এটা হইলে জাহহার বেশিদিন থাকে লাইয়া কাজ আর্দ হলে আর্দ কি জাহার সাথে মিশে মিশলে কি হবে কোনটা আর্দ আল্লাহ সিফাত কি আর এই জাতীয় প্রশ্ন যখন তর্ক করতেছে এটা আসলে নাই কেন আলোচনা করব আমি জাওহার এবং আর্দের ভিতরে আমার কি লাভ সেটা আমি এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি কোরআন এবং শূন্য অনুসরণ করে আপনি হেদায়তের ভর থাকতে পারবেন আব্দুল্লাহিনক রহমুল এই জন্য বলেছেন রাঈ তুল কুলু বা ওকাদু রস নুহা আমি দেখেছি গুনা মানুষের অন্তর মেরে ফেলে এবং যদি কেউ গুণা করতেই থাকে তার মধ্যে অহমান চলে আসে তার উপর অহমান চাপিয়ে দেয়া হয় ও তর্ক জুনুবে হায়াতুল কুলুবি আর যদি কেউ গুণা ছেড়ে দিতে পারে এটা তার অন্তরের জন্য জীবন হিসেবে বিবেচিত হয় ও খাইপসিকায় সুইয়া নুহা সুতরাং তুমি তুমি তোমার এই অন্তরের গুনার কাজগুলি সেগুলি বিরোধিতা করা উত্তম অন্তর চায় অন্তর যা চায় তার বিরোধিতা করাটাই তোমার জন্য উত্তম ওহাল আফসাদ মুলুক দিন নষ্ট করেছে তিন শ্রেণীর লোকেরা এক হচ্ছে মূলুক রাষ্ট্রপ্রধানরা অনেক সময় নষ্ট করে তাদের ডিগ্রি দিয়ে যেমনি ভাবে কস্তান্তিন সম্রাট কস্তান্তিন তিনশো পঁচিশ মিলাদি অর্থাৎ ঈশা আল্লাহ ইসলামের আমরা বলি আল্লাহর কাছে উঠে যাওয়ার পরে উঠে নেওয়ার পর তিনশো বছর পরে সম্রাট কস্তানতিন নির্দেশ দিয়ে দিলেন যে না ঈশা আল্লাহর বান্দা ছিল আল্লাহর বান্দা ছিল না ইসলি আল্লাহর বেটা ছিল সেই থেকে শুরু হয়েছে দিন পরিবর্তন করে রাষ্ট্রপ্রধান এই জাতীয় রাষ্ট্রপ্রধানরাই দিন পরিবর্তন করে ইম্রম বরক আরো বলেন ও আহবা দ্বিতীয় যারা দিন পরিবর্তন করে নষ্ট করে তারা আহবা রসু খারাপ আলেম যারা খারাপ জ্ঞানী যারা যারা যাদের মধ্যে কোরআন এবং সুনার জ্ঞান নেই অথচ তারা নিজের জ্ঞানী বলে দাবি করে তাদের মধ্যে কথা বলার যোগ্যতা আছে তারা কোরআন এবং কথা বলার যোগ্যতা নেই গাল গল্প নিয়ে তারা বলতে পারে অথবা তর্ক করতে পারে তর্ক কর চালিয়ে যেতে পারে তারা দিনকে নষ্ট করে তৃতীয় দল ধারা দিন নষ্ট করে তাদের সম্পর্কে মুবারক রহমতুল্লাহ রহমতুল্লাহ আলী বলেন তারা হচ্ছে ওর নুহা অর্থাৎ দিনের যারা রাহেব দরবেশ জাতীয় মানুষ তারা অনেক সময় তারাও দিন নষ্ট করে এরা তারা অনেক সময় দিনের সঠিক তথ্য প্রকাশ পায় না তারা নিজেরা যা তাদের মন চায় সেটার আমল করে তারা মন চায় এই কাজটা করতে হবে করে ফেলে সারা রাত ধরে আবাদত করে আদর্শ আবাদ করেছে করে সেটা আল্লাহ আল্লাহ মালাস অনুমোদন করেনি এই জাতীয় মানুষ দেখে দেখেও আমল করে এরা যেমন খ্রিস্টানের যারা তাদের মধ্যে তারা পাদরি হয়েছে তারা দিন নষ্ট করে যেমন তাদের মধ্যে যারা আবেদ হয়েছে অর্থাৎ যারা বিভিন্ন ডি রাতে বসে আছে যারা বিভিন্ন বিয়ে না করে বসে আছে তারা ফেতনা তৈরি করছে মেয়েরাও বের হয় ছেলেরাও বের হয় পরবর্তীতে এরা যে নিজেদেরকে মানত করে তাদের ইয়ার জন্য যিশুর মত হবে পরবর্তী থাকতে পারে নষ্ট করে কারণ আল্লাহ তারা শুধু অনুমোদন করেননি এই জন্য আল্লাহ তালা বলছেন ফামারা আকা আয়াতিহা मध्य गोष्ठी दिन मानुषा आगे बोझा गया तीन गोष्टी द्वारा दिन परिवर्तन প্রশাসনের প্রশাসনের মাধ্যমে আর একটি হচ্ছে খারাপ মধ্যে আরেকটি হচ্ছে যারা জাহেল দরবেশ মূর্খ দিন নষ্ট হয় এরা কি করে এরা দিন সম্পর্কে সঠিক দিনই জানে না অনেক সময় জাহেলরা আল হালালকে হারাম জাহেল রাজা বাদশাহা হালালকে হারাম ঘোষণা করে হারামকে হালাল করে দেয় আর সেটাকে অনুসরণ করে সাধারণ মানুষ এরা দিনকে নষ্ট করে তেমনি ভাবে যারা আবার সু খারাপ আলেম আছে এরা ইচ্ছা করে অনেক সময় নিজেদের বিরুদ্ধে কিছু যাওয়ার ভয়ে অনেক কিছু পরিবর্তন করে দেয় যেমনি করেছিল যেমনি করেছে ইহুদিন আসারাদের যারা আহবার যারা আলেম তারা অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে অনুরূপ জাহাল জাহেল জাহেল তাসাউর অনুসারী যারা জাহেল যারা তারাই এই জাতীয় জিনিসগুলি যারা দিন পরিবর্তন করে তারা অনেক সময় বলে যে হাদি কল রব্বি আমার রব আমার আমার কল আমার রব থেকে বর্ণনা করছে মাঝখানে কিছু মনে করেন তার নজবিল্লা स्वीकार स्वीकार कर दलिल भित्तिक ना चलने पदभ्यस्ंदेह नहीं जो जिनसरण कर देखते पाई दिन अनेक अंश नष्ट कारण जाराई आल्लासुलूरे सर तोर्स हेदायतभाम से भाई हम बर्तमान युग एक चित्र और आगे चित्र स्फुटी जख ही कुरान सुन्नार बारे नतन पद्धति आविष्कार कर नतून पद्धति क्यों चले पथभ्रष्ट हो ग्रस्ट इब्न रुसद शे बेशी रुष्ट, रुष्ट हुए, से तक फलसफा सबकिन यूरोपियन हाफिदर दादा क्योंकि नाती ग्रंथ आर ग्रंथ आज विदायत मोजत विभिन्न यूनिवर्सिटी फैकार समस्या नस्या खराब छहफुत मध्य क्वीकार कर স্বীকার করেছে যে মধ্যে আল্লাহর ব্যাপারে দর্শন দিয়ে কিছু যে ব্যক্তি বলেছে সেটা গ্রহণযোগ্য কিছু হতে পারে কে বিশ্বাস করতে পারে সে নিজেও বিশ্বাস করে না তারপর সে দর্শন দার্শনিক হিসেবে নিজে দাবি করে এবং নিজের দর্শন নিজের দর্শন প্রচার করার জন্য চেষ্টা করে তাহলে বোঝা গেল তারা নিজেরা যে জিনিস নিয়ে তারা গবেষণা করে এই জিনিসে তারা আসলে বিশ্বাসী নয় তারা নিজেরা সন্দেহ দুদুল্যমান থাকে আমেরি আহদি ছিল ইমাম আহমেদি বলা হয় তিনি অত্যন্ত বড় আলেম ছিলেন সৈফুদ্দিনে ছিলেন বড় আলেম বড় যুগতম অনেক বিচক্ষণ আলেম ছিলেন তিনি বলছেন তার সর্বশেষ যিনি বলেছেন যে বিভিন্ন বড় বড় মাসালার মধ্যে তিনি হায়রাত হয়ে বলেছেন যে আমার আর কোনো পথ নাই আমি এই পথে যেতে পারবো না আমি ভুল করেছি আমি এই পথে কেন ঢুকলাম জীবনে তিনি আফসোস করেছেন কেন এই মাসাল কালামে প্রবেশ করলাম আমরা এখন কয়েকটি উদাহরণ দিব যেমন আমরা সবসময় বলে থাকি রাজি ইমাম রাজি তার কিতাব আকসামুল্লাতে বলেছেন কয়েকটি কথা গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন আকসামুল এই গ্রন্থের মধ্যে যেটা পড়লে প্রত্যেকটি মানুষ বুঝতে পারবে যে আহুল কালাম বা কালাম শাস্ত্র মানুষকে কোন হেদায়ত দিতে পারে না তিনি বলেছেন বিবেক বেশি করবে যে বিবে সবকিছু করতে পারবে না তার বিবেকেরও একটা জায়গা আছে যেখানে বিবেক বাধা আছে এর বাইরে যেতে পারে না এই জন্য তিনি বলছেন ওয়াগায়ে তু সাইল আয়া দলালু দাদা বোঝা যায় যে বর্তমান তার বিবেক নিয়ে যারা লম্বা লম্বা বক্তৃতা করে বিবেকবাদী যারা তিনি বলেছেন বেশিরভাগ হয়েছে আমাদের রু আমাদের সহ্য করতে পারছে না রু একটা বলে শরীর আর রকম বলে দুইটার মধ্যে বিরাট পার্থক্য হয়ে গেছে অর্থাৎ রু এবং অন্তর এবং মনের সাথে শরীরের মিল হচ্ছে না তারা এখন নিজেরা বিভ্রান্তিতে আছে এবং নিজেরা কষ্টের মধ্যে আছে কোন শান্তিতে নাই তাদের অন্তর আমাদের জীবনের যত লম্বা বহস আমরা করেছি এ দ্বারা একটা জিনিস উপকৃত হয়েছি সেটা কি কালু বলেছে তারা আমরা বলছি কি বলা হয়েছে আমরা কি বলছি তারা বলেছে আমরা বলেছি আশ্চর্যজনক কথা ঠিকই বলেছেন হেদায়তের কোনো কথা নাই আগাগোড়া পড়ে যাবেন কোথাও করানো একটা আয়াত পাবেন না একটা হাদিস পাবেন না শুধু কেমন কিলা আকৌলু যদি এটা বলে আমি এটা বলবো যদি এটা বলে আমি এটা বলবো এই জিনিসগুলো হচ্ছে তর্কের মান্তিকী শাস্ত্র বা কালাম নিয়ে আলোচনা করেছেন কালাম শাস্ত্র এতে তিনি বলছেন যে আমাদের জীবনের পূর্ণ জীবনের যে অংশটুকু আমরা বহস করেছি এর দ্বারা আমরা কত দেখেছি কত দেখেছি কত মানুষ দেখেছি কত রাষ্ট্র দেখেছি এরা সবাই দ্রুত পদ নষ্ট হয়ে চলে গেছে এবং তারা দুনিয়া থেকে সরে গেছে এদেরকে আমরা দেখেছি সারা জীবন এদের দ্বারা উপকৃত হতে পারেন তার উচ্চতা অনেক উঁচু অনেক উচ্চতা উচ্চতা উচ্চ পাহাড় আমরা দেখেছি রিজালুন কাদা আলাত শারিফা তুহা রিজা আলুন ফাজ যারা অনেকেই পাহাড়ের মতো উঁচু হচ্ছে চেষ্টা করেছে কিন্তু সে তারা পথভ্রষ্ট হয়েছে তারা পথে বুঝতে পারেনি পাহাড় পাহাড়ের জায়গায় রয়ে গেছে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে পারেনি অর্থাৎ তারা কখনো সঠিক পথে যেতে পারেনি তারা চেষ্টা করেছে অনেক উপরে উঠতে উপরে উঠতে পারেনি কারণ তারা পদ ভুলে পদ ভুল পথে অগ্রসর হয়েছে ভুল পথ অগ্রসর হইলে কেউ মক্কা যেতে পারে না ভুল পথে অগ্রসর হইলে কেউ তার লক্ষ্যে পৌঁছতে পারে না এটাই তিনি বলতে চেয়েছেন আমাদের ইমাম আবু আবদুল্লা ইমাম রাজি বলে বিখ্যাত লিখেছেন যিনি আসরাসিখেছেন যিনি যাদের যাকে অনেকেই দার্শনিক বলেন অনেকে যাকে অনেক উপরে ওঠান তিনি শেষ জীবনে এসে কথাটি বলেছেন আমরা কিল কাল জমা করেছি আমরা কিছুই উপকৃত উপকার করতে পারিনি নিজের উপকার করেনি কারো উপকার করতে পারেনি তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন গবেষণা করেছি চিন্তা করেছি ফমা তসফিয়া আলী আমি দেখিনি যে এটা কোনো রোগকে শিফা দান করে অন্তর রোগকে শিফা দেয়া ওলা তারলান এবং কোন জা পিপাসার্থকে পিপাসা নিবার করতে পারে না ওরাই তু তবে আমি দেখেছি একটি জিনিস আক্রমোত্তরিক সবচেয়ে নিকটতম পদ্ধতি হচ্ছে কোরআনের তরিকা কোরআনের পদ্ধতি হচ্ছে সবচেয়ে নিকট সুফান আল্লাহ আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছেন সঠিক পদ্ধতি সারা জীবন যা তিনি জমা করেছেন যা করেছেন সবই তিনি পদ্মতা বলে তিনি স্বীকার করেছেন তিনি বলছেন সবচেয়ে কাছের পথ হচ্ছে কোরআনের কথা কোরআন কি বলেছেন আক্রাউ আক্রাউ ফিল ইস্বাত কোরআন বলেছেন ইসবাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুল সাব্যস্ত করার ব্যাপারে কোরআন যে পদটি বলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে সঠিক গ্রহণ করা উচিত আর বাকিটা কোন উপকার আসে নাই তারপর তিনি বলেছেন কোরআন যেটা বলেছেন ইলহিয় কালেম তৈব তার কাছেই উত্থিত হয় উত্তম কালেমা সমূহ সোহানুল্লাহ আলহামদুলিল্লাহগুলি আল্লাহর কাছে উত্থিত হয় আল্লাহর কাছে উত্থিত হওয়ার অর্থে এই জিনিসটা তিনি স্বীকার করেছেন শেষ জীবনে এসে তিনি বলছেন যেমান আরোপ করা যাবে না আল্লাহর থেকে যে গুনগুলোকে বাদ দিতে হবে আল্লাহ যে গুণগুলো আল্লাহ নেই সেই গুণগুলো বোঝার ক্ষেত্রে আমাদের স্পষ্টভাবে পড়ি উন তার মতো কোন কিছু নেই সুরা তোহা যেটা বলেছেন সুরা সুরা বলে তার মতো নেই কিছুকে সবচেয়ে সবচেয়ে প্রিয় সবচেয়ে কাশের তরিক হেদায়তের সবচেয়ে কাশের জায়গা ইমানের সবচেয়ে কাছের জায়গা তারপর তিনি বললেন সুম্মাকাল তারপর তিনি বললেন ওমান জার্রাবা মিসলা তাজরিবতি আরফা মিসফাতি যে ব্যক্তি আমার মতো তাজিরেবা করবে অভিজ্ঞতা অর্জন করবে সে আমার মতো জিনিসটা বুঝতে পারবে বলে কথাটি নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ দেখুন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই যিনি তার শেষ জীবনে এসে দুনিয়ার সমস্ত ইনস্টিটিউট ঘুরে এসে সমস্ত আলোচনা করে সমস্ত আইমিনুল কালাম নিয়ে গবেষণা করে শেষ জীবনে এসে বললেন যে আমি কিল এবং কাল এবং শুধুমাত্র এখানে জমা করেছি আর কিছু করতে পারিনি অর্থাৎ কিল কাল জমা করেছে কে কি বলেছে আমি কি বললাম অমুক কি বললো আমি কি বললাম এটাই জমা করেছি তিনি যে জিনিসটা সে সব শেষে বললেন যে আমি যা এখন যা অভিজ্ঞতা জানতে পেরেছি এই অভিজ্ঞতা যদি কারো অর্জিত হয় সে আমার কথাই বলবে এবং আমার জিনিসটা এসে জানতে পারবে তাহলে আমরা তিনি সারা জীবন যে অভিজ্ঞতা অর্জন করে যে অভিজ্ঞতা লব্ধ যে জিনিসটা আমাদেরকে দিয়েছেন সে জিনিসটা আমরা গ্রহণ করি এবং এই আলমুল কালাম বা কালাম শাস্ত্র থেকে দূরে থেকে কোরআন এবং সুনার পথে অগ্রসর হই তিনি যেভাবে বলেছেন যে আপনি কোরআন এবং সন্ন্য সবচেয়ে আক্রবদ্ধ রূপ আল্লাহকে জানার জন্য সবচেয়ে কাজ নৈক নিকটতম জিনিস সেটা আমরা গ্রহণ করি এবং আল্লাহ আল্লাহ তালার বিধানকে গ্রহণ করার ক্ষেত্রে কোন রকমের কালাম বা রকমের দর্শন বা কোনোরকমের তর্কশাস্ত্র নিয়ে না আসি আল্লা তাল কালাম ও রসুল্লা সাল হাদিসকে আমাদের জীবনের উদ্দেশ্য হিসেবে নেই এবং সেটা তার হেদায়ত নেওয়ার চেষ্টা করি এর বাইরে কোথাও তো আমার হেদায়ত আর না নেই যেভাবে ইমাম রাজি তার জীবনের শেষ অংশে তিনি স্বীকৃতি দিলেন সেভাবেই প্রত্যেক ইমামেই এই জাতীয় স্বীকৃতি দিয়েছেন জাতীয় কিছু স্বীকৃতি ইনশাল্লাহ আমরা পরবর্তী আর একটি পর্বে আলোচনা করব তক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখেদান আলহামদুলিল্লাহআ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ